লাল জুতো ছোট্ট একটা গ্রামে ক্যারেন নামের একটা মিষ্টি মেয়ে থাকত ওর মায়ের সঙ্গে একটা কুঁড়ে ঘরে থাকত ক্যারনরা খুবই গরিব ছিল পরার জন্য ওর কাছে জুতোও ছিল না ওর সবসময় ওর মায়ের তৈরি করা কাঠের জুতোই পরতো জুতোগুলো শক্ত হওয়ায় ক্যারেনের পায়ে লাগতো হঠাৎই ক্যারেনের মা একদিন অসুস্থ হয়ে পড়েন ক্যারেন সারাক্ষণ ওর অসুস্থ মায়ের খেয়াল রাখত একদিন বাড়ি একটা ক্যারেন এক জোড়া লাল জুতো দেখতে পেল বাক্সটা রাস্তার ধারে পড়েছিল ক্যারেনের জুতো জোড়া খুব পছন্দ হয় আর ও ওগুলো বাড়ি নিয়ে যায় কিন্তু ওর মা ওই লাল জুতো জোড়া দেখে মোটেই খুশি হননি ক্যারেন ধরে থাকা কোনো উচিত না ওটা হয়তো অন্য কারোর খুঁজে ছিল মা যে পাবে সেই রাখবে সোনা জানি আমরা গরিব আর আমি তোমাকে নতুন জুতো কিনে দিতে পারি না কিন্তু তাই বলে আমাদের কখনো ভুল করা উচিত নয় কথা দাও আমাকে সময়েরিয়ে যায় কিন্তু ক্যারেন ওই লাল জুতোর কথা কিছুতেই ভুলতে পারে না মা ঠিক বুঝতে পারছে না কারণ নিশ্চয়ই এই সুন্দর জুতোটা প্রয়োজন নেই তাই তো রাস্তার ধারে ফেলে গেছে এক সপ্তাহ পরে অসুস্থতার কারণে ক্যারেনের মা মারা যান ক্যারেন খুবই খুবই ভেঙে পড়ে কিন্তু ও একটা অদ্ভুত কাজ করে ও ওর মায়ের ক্রিয়ার দিন ওই লাল জুতোটা পরেছিল সবাই সেদিন ক্যারেনের পায়ের দিকে লক্ষ্য করেছিল কিন্তু ক্যারনে তাতে কোনো ভ্রুক্ষেপ ছিল না জুতোটা ওর খুবই পছন্দের ছিল ঠিক তখনই এক বৃদ্ধা নিজের গাড়িতে চেপে ওখান দিয়ে যাচ্ছিলেন আর খাবে ভালো করে পড়াশুনো করে তুমি খুব নাম করবে আরে তোমার পায়ে ওটা কি তোমার মায়ের কাজের দিনে কেন ওগুলো পড়েছো বাজে লাগছে দেখতে খুলে ভেলো आमार दो, आमार। ओ एक्टा भालो जुतो ने देवो। के जोर कोरे खोला खोलार कारण मन खराब हो गाँव कैरण के निजे मे मत ही देखें उन्नी ओके आलदा घर और नतून जामा दिए একদিন আমি ওটা পরব আর কেউ আমাকে আটকাতে পারবে না সময় পেরিয়ে যায় আর ক্যারান বড় হয়ে ওঠে এখন সে একজন সুন্দরী যুবতী কিন্তু ওর বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে ওর জেদ বাড়তে থাকে ওর জেদ সামলানো খুব মুশকিল হয়ে যায় আমি এসব না, আমার চাই ভাত কিন্তু ভালো খাবারটা ফেলেছি। একটু খেয়ে তো দেখো অন্তত না তার থেকে ভালো আমি না খেয়ে থাকবো উনি ক্যারেনকে কে এতটাই ভালোবাসতেন যে উনি চাননি যে ও না খেয়ে থাকুক উনি সব সময় ওর জেদ পূরণ করতেন সময়ের সাথে সাথে সব পুরনো জামা আরো নীল জুতো হয়ে যায় চোখে পড়লো একজোড়া সুন্দর লাল জুতো এটা তো একদম আমার সেই ছোটবেলার জুতোটার মতো আমি এটাই নেব আবার সেই লাল জুতো আমি দুটো জুতো কিনে দিতে পারবো না হলে আমাদের বাড়ি ফিরতে হবে আমার পায়ে ব্যথা করছে আর হাঁটতে পারছি না কিন্তু লাল জুতোটা দেখে ক্যারেন এতটাই খুশি হয়েছিল যে ও কোনো কথা শুনতে চাইছিল না আমি কিছু জানি না আমার এটা পছন্দ আর কিন্তু ক্যারেন কথা শুনল না বৃদ্ধা মহিলা ক্যারেনকে লাল জুতোটা কিনে দিলেন উনি আরো এক জোড়া কালো জুতো ক্যারেনের জন্য কিনলেন বৃদ্ধার কাছে আর কোন টাকা ছিল না আর তাদের ক্যারন পরের দিন বৃদ্ধার এক শ্রাদ্ধ বাড়ি যাওয়ার কথা ছিল ক্যারেন আমাদের আজ একটা শ্রাদ্ধ বাড়ি যেতে হবে চলো আমার সঙ্গে তবে ওই লাল জুতোটা পরবে না সেটা অসম্মানের হবে ক্যারেন ঘরে গিয়ে একবার কালো জুতোটা দেখলো তারপর লাল জুতোটার দিকে তাকিয়ে শেষমেশ ওটাই পরলো ও নিজের পাটা জামা দিয়ে ঢেকে রাখলো যাতে বৃদ্ধা ওই লাল জুতোটা দেখতে না পান শ্রাদ্ধানুষ্ঠানে সবাই ক্যারনের পায়ের দিকে দেখছিল সবাই মেয়েটাকে নিয়ে আলোচনা করছিল যে কিনা মৃত ব্যক্তিকেও সম্মান করে না একজন ভদ্রলোক বৃদ্ধাকে এই ঘটনাটা বললেন তোমাকে এটা পড়তে বারণ করেছিলাম কেন তুমি কোনো কথা শোনো না কিন্তু এটা তো আমার জুতো আমার যেখানে ইচ্ছে সেখানে পরে যাবো একজন বয়স্ক ওখান দিয়ে যেতে যেতে পুরো ঘটনাটা দেখলেন বৃদ্ধা যখন ক্যারেন কে নিয়ে গাড়ির দিকে এগোচ্ছিলেন নাচ করো তারপরেই উনি ক্যারেনের জুতোই হাত বুলিয়ে দিলেন ও স্যার উঠে দাঁড়ান আপনি এটা কি করছেন আরে আমি তো তোমার এই সুন্দর লাল নাচের জুতোটার প্রশংসা করছি নিশ্চয় খুব ভালো নাচ নিচে দেখাতে দেখা কিন্তু আমার নাচ বন্ধ হচ্ছে না কেন আমার পা থামছে না কেন আমার সাথে কি হচ্ছে কিন্তু ক্যারন গাড়ি থেকে অনেক দূরে চলে গেছিল লাল জুতোটা আর ওর কথা শুনছিল না ওগুলো ছিল খুব জুতোটা জঙ্গল আর পাহাড়ে নিয়ে গেল ওটা নিচেই চলেছিল ক্যারেনের করছিল। নাচতে নাচতে ওর পিছিয়েও ব্যথা হচ্ছিল ও খেতে বা ঘুমতেও পারছিল না ওর বাড়ি আর বিছানার কথা মনে পড়ছিল কিন্তু সর্বোপরি ওর বৃদ্ধা মানুষটার কথা মনে পড়ছিল কিন্তু জুতো গুলো থামছিল না দিন রাত ও নিচেই যাচ্ছিল জুতোগুলো ওকে নিয়ে ফেলেছিল। আর এবার ক্যারনের পায়ে বাজে ভাবে ফসকা পড়েছিল অবশেষে ক্যারন লাল জুতোটা খুলে ফেলতে পারে পা থেকে খোলার পরও জুতোগুলো নিচে চলেছিল ক্যারনের পায়ে খুব ব্যথা হচ্ছিল লাঠির ওপর ভর করে ছাড়া ও উঠে দাঁড়াতে পারছিল না ও খুব করছে আমি বাড়ি বাড়ি যাব কোনো রকমে ক্যারেন আর ওই নাচের জুতোটাও ওর পেছুন পেছন আসে বৃদ্ধা ক্যারন দেখে খুব খুশি হন উনি ওকে খেতে দেন আর বিশ্রাম করতে বলেন পরের দিন ক্যারেন দোকানে যাওয়ার জন্য বেরোচ্ছিল আর ক্যারেনকে বাড়ি থেকে বেরোতে বাধা দিচ্ছিলো দেখে চমকে ওঠে সঙ্গে সঙ্গে ক্যারেন নিজের ভুলটা বুঝতে পারে আমার এতটা জিদ করা মোটেই ঠিক হয়নি এই লাল জুতোটার মতোই আমি জেদ করতাম चले जाए तुम्हारे सत्य अनुत होार्थना जखर चोख खुलल तक ग्रामे ओ ब देखे खूब अब माँ खुशी तुम्हें निजे भूल बुझते त्याग से जुतोगो त्याग कथागुल एमक जुतोगा महिला ए खुशी खुशी दिन काटान কেন সিদ্ধান্ত নেয় যে ও ভালো করে পড়াশোনা করবে এবং লাল জুতোকে কখনো ওর জীবনে ঢুকতে দেবে না বাচ্চারা কখনো এত চেপ না তাহলে কিন্তু একদিনের ফল হবে